হাই না ইমাও হাইনাই ইনু হেউ বাজে ও হাইনাই ইলাই ববহিমা ইসম ইসা পেসবসুলাইম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 পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন এই লেকচার সিরিজটি ধারাবাহিক ভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস তাদের ত্যাগ ধৈর্য আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ আলহামদুলিল্লাহ ও আল্লাহ ওয়াসালামের দীর্ঘ কাহিনীর দুইটি অংশ রয়েছে প্রথম অংশ হচ্ছে মুসা বনাম ফেরাউন এবং দ্বিতীয় অংশ হচ্ছে মুসা এবং বনি সৈদের কাহিনী দেওয়া তৌফিক আলহামদুলিল্লাহ আমরা প্রথম অংশ সমাপ্ত করেছি এখন আজকের আলোচনার মাধ্যমে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি কাহিনীর বাকি অংশ মূসা এবং বণি ইস রাইলের কাহিনী কুরআ বলেছেন আমি তাদের কাছ থেকে বদলা নিয়ে নিলাম এবং তাদেরকে সমুদ্রে ডুবিয়ে দিলাম কারণ তারা মিথ্যা প্রতিপন্ন করেছিল আমার এবং সেগুলোর প্রতি অনীহা প্রদর্শন করেছিল ফেরাউন ধ্বংস হল এই পরাজয় থেকে এই পরাজয় থেকে রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা এক নম্বর সত্যিকার সুপার পাওয়ার তিনি আল্লাহ সুবাহ আল্লাহ ছাড়া আর কোন শক্তি বা ক্ষমতার উৎস নেই ফেরাউনের আল্লাভ তাকে প্রদান করেছেন কাজেই আল্লা সুভানতালা ইচ্ছা করলেই যে কোন মুহূর্তে সেটাকে কেড়ে নিতে পারেন ফেরাউনের এই ঘটনা প্রমাণ করে কুফাররা ক্ষমতার শীর্ষে থাকলেও তারা কখনোই নিজেদেরকে নিরাপদ মনে করতে পারেনা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 তার শক্তিশালী সরকার ব্যবস্থা এবং পরাক্রমশালী সৈন্যবাহিনীর কবল থেকে রক্ষা করলেন প্রমাণিত হলো কোন শক্তি আল্লাহামতআর কাছে পরাশক্তি নয় কোন ব্যক্তি আল্লাহামতালার কাছে ক্ষমতাবান ব্যক্তি নয় কোন সরকারি আল্লাহামতার কাছে কোন শক্তিশালী সরকার কিচ্ছু নয় বরং এই সবগুলো হচ্ছে আল্লা সুহামতআর অধীন এবং তার বান্দা আল্লাহ আল্লা সুহামতআলা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য তার সুমহান ইচ্ছাই যথেষ্ট তিনি বলবেন কোন ফায়াকুন হও এবং তা হয়ে যাবে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 দুর্বল মনে করা হতো আল্লাহ ইস্তাদ আফুন যাদেরকে দুর্বল মনে করা হতো আল্লাহ বলেন তাদেরকে আমি উত্তরাধিকার দান করেছি এই জমিনের মাস্রিক এবং মাগ্রেব পূর্ব এবং পশ্চিম অঞ্চলের যার মধ্যে আমি বরকত রেখেছি বারাক্কা রেখেছি আল্লাহ সুহাম তাল্লাহ বলতেন পরিপূর্ণ হয়ে গেছে তোমার রবের প্রতিশ্রুত সেই কল্যাণ সে ওয়াদা বনে ইসরায়েলের জন্য তাদের সবর করার কারণে বিমা বারুস আরো বলছেন আর ধ্বংস করে দিয়েছি সেই সব কিছু যা তৈরি করেছিল ফেরাউন এবং তার সম্প্রদায় এবং ধ্বংস করে দিয়েছি সেই সবকিছু যা সু তারা নির্মাণ করেছিল দ্বিতীয় আয়টির মাধ্যমে আল্লাহ মহামতাল আরেকটি দৃষ্টিকোণ থেকে পেরাউনের ধ্বংস এবং বন ইসরায়েলের মুক্তি লাভ করা এই বিষয়টি আমাদের সামনে উপস্থাপন করছেন এই দিক থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা পাই যার মধ্যে এক নম্বর ইমানদারদের দৃষ্টিকোণ থেকে আল্লাহ মহম্ম কখনোই ইমানদার ব্যক্তিদেরকে পরিত্যাগ করেন না তাদেরকে ভুলেও যান না আল্লাহ বন ইসরায়েল জাতি সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হতো। আল্লাহ বলছেন না হতো রয়েছেন তারা কিভাবে দুর্বল হতে পারে তারা কখনোই দুর্বল নয় বরং তারাই শক্তিশালী এরাউনের ধ্বংসের মাধ্যমে বনিস রাইলের উদ্ধারের মাধ্যমে এই সত্যই আবারও প্রতিফলিত হল বিজয় আল্লাহর সাহায্য অবশ্যই আসবে তবে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 আমি তোমাদেরকে ফেরাউনের লোকদের কাছ থেকে উদ্ধার করেছিলাম ফেরাউন এখন কেবল মাত্র ইতিহাস ছাড়ার কিছু নয় ফেরাউনের দলবল তাতে কোনো চিহ্ন আল্লাহ মহাতাল অবশিষ্ট রাখলেন না কেউ থাকল না বনির শিলদের উপরে কর্তৃত্ব করার জন্য ছড়ি ঘুরানোর জন্য বনির জাতি যখন এভাবে চাপমুক্ত হয়ে গেল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 মনে ইসরায়েল জাতি সেই সময় কি করেছিল মনে ইসরায়েল আলসু মত সাহায্য এসে পৌঁছাল নিজের চোখে তারা আল্লাহ পাঠানো মৌজিজাকে প্রত্যক্ষ করল তারা দেখল কিভাবে আল্লাহ লোহিত সাগরকে দ্বিখণ্ডিত করে তার মধ্যে পায়ে চলার পথ তৈরি করে দিলেন আল্লাহ সমুদ্রের পানিকে দুই ভাগ করে স্থির দাঁড়িয়ে রাখলেন তাদের চলে যাওয়ার পথ করে দেওয়ার জন্য তারা দেখল কিভাবে সেই পথে এসে ফেরাউন এবং তার সৈন্যবাহিনী সম্পূর্ণরূপে নিশ্চিহ্ন হল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 সেখানে যাওয়ার পর দেখলো এই অঞ্চলের লোকেরা মর্শ্রিক মূর্তি পূজা করছে মূর্তিগুলোর সামনে পূজার অর্ঘ্য নিবেদন করে তারা বসে আছে পূজায় ব্যস্ত এই দৃশ্য দেখে বনি ইসরাইল তাদের কাছে পাঠানো রাসুল যিনি তাউহিদের বার্তা বাহক মোসা আলা সাল্লামের কাছে আসলো এসে বলল হে মোসা তুমি আমাদের জন্য একটি মূর্তি বানিয়ে দাও যেমন মূর্তি রয়েছে এই লোকেদের আমি সমুদ্র পার করে দিয়েছি বনি সেলদেরকে তখন তারা এমন একটি সম্পদের কাছে গিয়ে পৌঁছাল যারা নিজেদের হাতে নির্মিত মূর্তি পোজায় ব্যস্ত ছিল মনিস্রেল তারা বলতে লাগল হে মূসা আমাদের উপাসনার জন্য এমন একটা পরিস্থিতি যখন আপনি সত্যিকার অর্থেই বাক্রুদ্ধ হয়ে যেতে বাধ্য যে জাতি মাত্রই মিশর থেকে আল্লাহর সাহায্যে মুক্তি লাভ করলো নিজের চোখে তারা রাজা সুমান পাঠানোর সাহায্যকে দেখলো মোসা আলা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 কিন্তু হবে আল্লাহ কা বা শিরুকের পেছনে অজ্ঞতা কখনোই কার্যকর কোনো অজুহাত নয় কাজেই এই বিষয়টি বিস্তারিত আলোচনার এমন মনে করার কোন কারণ নেই যে তারা তাদের দিন বা ধর্ম পরিত্যাগ করে অন্য একটি ধর্ম বা দিন গ্রহণ করতে আগ্রহী ছিল মনসাল আলাহিস্লাম তাদেরকে জাহেল বলেছেন বনে ইসরায়েল তারা আল্লাহমতাল উপর এনেছিল তারা জানতো আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন বনে ইসরায়েল হচ্ছে ইয়াকুব আলাহিসাল্লামের সন্তানদের বংশধর ইয়াকুব আলাহিস্লামের আরেকটি নাম হচ্ছে ইসরায়েল ইউসুফ এবং তার ভাইদের পরবর্তী বংশধরা থেকে এই বনে সৃষ্টি তাদের নিঃসন্দেহে তারা আল্লাহ সম্পর্কে জানত আল্লাহ তার বিশ্বাস করত কিন্তু তাদের এই খেয়ালী এবং অবাস্তব আবদারের পেছনের মূল কারণ সমস্যাগুলো কি ছিল তাদের মূল সমস্যা হচ্ছে শারীরিকভাবে ফেরাউনের গোলামী থেকে তারা মুক্তি লাভ করলেও মানসিক গোলামি থেকে তারা তখনও মুক্তি লাভ করতে পারেনি গোলামী অনেকভাবে করা হতে পারে তার মধ্যে অন্যতম তিনটি দিক এক নম্বর নিজের প্রকৃত পরিচয় ভুলে যাওয়ার মাধ্যমে যখন আপনার মধ্যে আত্মপরিচয়হীনতার সৃষ্টি হয় তখন আপনার মধ্যে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 আমাদের তরবাড়িগুলো ঝুলিয়ে রাখার তেমন একটি ব্যবস্থা করে দিন সেই সময় কাফেররা তারা তাদের তরবারিগুলোকে একটি বৃক্ষে ঝুলিয়ে রাখত সেখান থেকে বরকত লাভের আশায় এবং তাদের মধ্যে কিছু কুসংস্কার ছিল যে এই গাছে যদি আমরা আমাদের অস্ত্র ঝুলিয়ে রাখি এর মাধ্যমে আমরা যুদ্ধে জয়লাভ করতে পারব ইত্যাদি কাফেররা কাফেরা তাদের তরবারিগুলো গাছে ঝুলিয়ে রাখত এবং তার চারপাশে ঘিরে বসে থাকতো। যখন কিছু মুসলিম এই দাবি করলেন যে আমাদেরকে তাদের গাছের মতো একটা গাছ নির্ধারণ করে দিন যেখানে আমরা আমাদের অস্ত্রগুলোকে ঝুলিয়ে রাখব আশ্চর্য হয়ে গেলেন তিনি বললেন আকবার তোমরা যে দাবি করেছ যে কথা বলছো এটা তো হচ্ছে ঠিক সেই কথা যেমন বনি ইস্রাইল তারা বলেছিল। যে ইলাহান কামা বলেছিলাম হে মুসা তাদের দেবতাগুলোর মতো আমাদের জন্য একটি দেবতা তৈরি করে দিন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি বললেন তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের তোমরা তো তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতিকে অনুসরণ করছ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 খ্রিস্টান যোদ্ধাদেরকে পাঠানো হতো মূলত গির্জা থেকে কিন্তু আচার আচরণে তিনি পোপের কাছে অভিযোগ করে বললেন আপনি লক্ষ্য করলে দেখবেন আমাদের ছেলেরা তাদের পোশাক পরিচ্ছদে মুসলিমদেরকে নকল করতে শুরু করে দিয়েছে তারা আরবি ভাষা শিখছে আরবদের কেউ সুন্দর করে প্রেম ভালোবাসা নিয়ে আরবিতে কবিতা রচনা করছে কেন এমনটা ছিল কারণ সেই সময় মুসলিমরাই ছিল ক্ষমতাবান শক্তিশালী জাতি কাজে যে জাতিগুলো ছিল সেগুলো মুসলিমদের সবসময় মনে রাখা উচিত যেটা আল্লাহ বনী ইসরা সম্পর্কে বলেছেন যাদেরকে দুর্বল মনে করা হত আল্লা কানুদা ফসলিমরা কখনোই দুর্বল নয় কারণ তাদের সঙ্গে রয়েছেন আল্লাহ বাহ্যিক পরিস্থিতিগুলো আল্লাহ মানুষের মধ্যে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 এটা তো আল্লাহ রাসুল এবং মুমিনদের জন্যই মুসলিমদের যে অবস্থা বর্তমানে আমরা দেখতে পাচ্ছি সেটা নিঃসন্দেহ সাময়িক অবস্থা যদি আপনি ইতিহাসের দিকে তাকান এর বাস্তবতা আপনি খুবই স্পষ্টভাবে দেখতে পারবেন মনেশল ছিল দুর্বল মন মানসিকতা সম্পন্ন অন্য একটা জাতিকে মূর্তি পূজায় দেখে তাদের মধ্যেও মূর্তি পূজা করার যে ইচ্ছা জেগে উঠল সেটা তাদের দুর্বল মন মানসিকতার একটি বড় উদাহরণ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 মানুষের আত্মসম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় সাইদ কুতুব্রাহিম তিনি এই বিষয়ে বেশ চমৎকার দুইটি উদাহরণ তুলে ধরেছেন যে মিশরের বাসিন্দা ছিল বনে ইসরা সেই মিশরের উদাহরণই তিনি দিয়েছেন রাসুল্লাহ সাল্লা সময়ে এই মিশর এটা ছিল রোমান সাম্রাজ্যের অধীনে সেই মিশরকে রোমান সাম্রাজ্যের দূরমত্যাচার থেকে মুক্ত করেছিলেন যিনি তিনি হচ্ছেন আমর বিন আল আস রাহু তিনি মিশরে উম্মতে মোহাম্মদীর মধ্যে প্রথম মুসলিম শাসক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 ন্যায় নীতির মধ্যে বসবাস করা এটা মানুষের মধ্যে এভাবে আত্মসম্মান এবং মর্যাদাকে তৈরি করে দেয় অপরদিকে ফেরাউনি তাগরতি জুলুমের শাসন ব্যবস্থা এটা মানুষের সম্মানকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয় থাকে যে মানুষ তার রাজা বা শাসকের ধর্মকে অনুসরণ করে ওমর রাজু খলিফা তিনি মানুষের এই প্রবৃত্তি বা স্বভাব সম্পর্কে ভালোভাবে জানতেন তাকে বেশ আলাসু মহামতাল তার মধ্যে অন্তর্দৃষ্টি বা দিয়েছিলেন।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 জুলুমের শাসনে যখন মানুষ বসবাস করে তাদের মধ্যে সম্মান বলে কিছু অবশিষ্ট থাকে না বনে ইসরা ফেরাউনের মতো মত শাসকের অধীনে থাকার কারণে আত্মসম্মান হারিয়ে তাদের অবস্থা আজকে এমন একটি পর্যায়ে গিয়ে থেকেছে যে এমনকি তারা প্রাণহীন করার জন্য বায়না করতে দ্বিতীয়বার ভাবল না এই জন্যেই ইংরেজিতে একটি কথা প্রচলিত আছে বলা হয় ইফ ইউ ডোন্ট চেঞ্জ দ্য সিস্টেম দ্য সিস্টেম উইল চেঞ্জ ইউ যদি আপনি সমাজ ব্যবস্থা বা সিস্টেমকে পরিবর্তন না করেন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 অপরদিকে যখন মানুষ জুলুম অত্যাচার ভীতি এবং ত্রাসের মধ্যে বসবাস করে তাদের মধ্যে যাবতীয় খারাপ গুণগুলো বিকশিত হয় তার জাতির এই মানসিক ক্ষত সম্পর্কে তিনি জানতেন তাদের অজ্ঞতা সম্পর্কে জানতেন কাজেই তিনি তাদেরকে অজ্ঞতার অধুহাত দিলেন এবং তাদের মধ্যে সঠিক বিষয়ের শিক্ষা দেওয়া শুরু করলেন লক্ষণীয় একটা জাতি কিংবা ব্যক্তি যদি সঠিক বার্তা দেওয়া পাওয়ার পরে সেটাকে অস্বীকার করে এটা নিঃসন্দেহ কুফুর মুসা তাদেরকে শিক্ষা দিলেন তিনি তাদেরকে বললেন ওলা ইন্নাকু মোকাজুদ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 রিজেক্টেড হবে তাদের সামনে এই উদাহরণ রয়েছে ফের ছিল মুশ্রিক জাতি মূর্তি পুজারী তাদের কি পরিণতি ঘটেছে তাদের সমস্ত কিছু ক্যালাস ভাড়া তালে প্রত্যাখ্যান করেছেন ধ্বংস করে দিয়েছেন ধ্বংসই হচ্ছে সিরিকায় চূড়ান্ত পরিণতি মূসা আল্লাহাম এই বিষয়গুলোকে তাদের সামনে স্মরণ করিয়ে দিলেন এবং আরও বললেন বিস্মৃত মোসা আলাহিসাল্লাম তাদেরকে বললেন তাহলে কি আমি আল্লাহকে বাদ দিয়ে তোমাদের জন্য অন্য কোনো ইলাহ তালাস করব অথচ এই আল্লাহ তিনি তোমাদেরকে দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন আলামিন। জগতের উপরে বা শ্রেষ্ঠত্ব দান করেছেন মুসাআসালাম এই শ্রেষ্ঠত্বের বিষয়গুলো স্মরণ করিয়ে দিয়ে তার জাতির মধ্যে হারানো সম্মানবোধকে জাগিয়ে তুলছেন তাদের মানসিক ক্ষতকে সারিয়ে তুলছেন মুসাআসালাম মনীষের জাতিকে স্মরণ করিয়ে দিলেন তোমরাই হচ্ছ আল্লাহর কাছে পছন্দনীয় জাতি পছন্দনীয় মনোনীত ব্যক্তি মননীয় জাতি সেই জাতি যাদের মনোনীত করেছেন তোমাদের মধ্যে বার্তাভাবেনা কোন খিলাফত না ছিল কোন রাষ্ট্র ছিল না কোন ক্ষমতা কিন্তু এরপরও মোসাই ইসলাম বলেছেন তোমাদের ক্যালস মহামতাল্লাহ দুনিয়ার সবকিছুর উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন তারাই শ্রেষ্ঠ কিসের মাধ্যমে ইসলামের মাধ্যমে কাজে মণি সেলকে দেওয়া সেই শ্রেষ্ঠত্বের বিষয় যদি আমরা বুঝতে যাই আমাদের উচিত বর্তমান মুসলিম জাতি মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে বের করা হয়েছে তা মরুনাফনা তো মিনুবিল্লা তোমরা সৎ কাজে নির্দেশ দান করবে অন্যায় কাজে বাধা প্রদান করবে এবং আল্লাহরই মান আনবে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 আল্লাহ সুতরাহ তোমাদেরকে সমস্ত মানব জাতির উপরে শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন সঙ্গে প্রসঙ্গত একটি কথা বর্তমান সময়ে যারা ইহুদি যারা মুসলিম ভূখণ্ড ফিলিস্তিন দখল করে তার নাম দিয়েছে ইসরায়েল ইয়াকুব আলাহ ইসলামের নামে নিজেদের জাত বা বংশ সম্পর্কে তারা কি দাবি করে আপনারা দেখতে পাবেন মিডিয়াতে বা বিভিন্ন পত্রপত্রিকায় এই বর্তমান সময়ের ইহুদীরা তারা নিজেদেরকে শ্রেষ্ঠ জাতি বলে দাবি করে তারা বলে থাকে তারা হচ্ছে ঈশ্বরের নির্বাচিত জাতি এই দাবির বিপরীতে আমরা দেখতে পাই এই দুনিয়ার অনেক কিছুই তারা নিয়ন্ত্রণ করছে তাদের মধ্যে রয়েছে বড় বড় বিজ্ঞানী পারমাণবিক অস্ত্র মিডিয়াগুলো তারা নিয়ন্ত্রণ করছে তাদের হাতে অর্থ বিশাল ভাণ্ডার রয়েছে প্রযুক্তি রয়েছে নোবেল বিজয়ী বিজ্ঞানীদের মধ্যে রয়েছে প্রচুর ব্যক্তি যারা এই হুদি কাজেই এই বিষয়গুলো দেখে অনেক মুসলিম তারা কনফিউজ হয়ে যান মুসাই আল্লাহ ইসলাম কুরানি তাদেরকে বলেছেন আল্লাহ সহ তোমাদেরকে সমস্ত মানব জাতির উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেছেন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 এবং এই সমস্ত বৈশিষ্ট্যের কারণে আমরা দেখতে পাচ্ছি বর্তমান তারা অভিশপ্ত তাদের পরিচয় হচ্ছে অভিশপ্ত করেছেন তাদের দেওয়া শ্রেষ্ঠত্বকে তারা নিজেরাই ছুড়ে ফেলে দিয়েছে কাজে তাদের আর কোন শ্রেষ্ঠত্ব নেই তারা হচ্ছে বর্তমানে অভিশপ্ত জাতি বন ইসরায়েলের পরাজিত দুর্বল মানসিকতার বহি প্রকাশ ঘটেছিল আরেকটি ঘটনার মাধ্যমে যখন মুসা আলাহিসাল্লাম তাদেরকে নিয়ে পবিত্র ভূমি বাইতুল মাকদিস জেরুজালেম জয় করার উদ্দেশ্যে রান্না হয়েছিলাম তার জাতিকে উদ্ধার করলেন ফেরনের কবল থেকে তাদেরকে নিয়ে সমুদ্র পাড়ি দিয়ে নতুন একটি ভূমিতে এসে পৌঁছালেন আল্লাহ আল্লাহ তাদেরকে ওয়াদা দিয়েছিলেন তাদেরকে পবিত্র ভূমি জেরুজালেম এবং এর আশেপাশের শহরগুলো দেওয়া হবে সেখানে বসবাস করার জন্য মুসা আলাহাম বনী ইসরায়েলকে নিয়ে সেদিকে রওনা হয়ে গেলেন জেরুজালেম জয় করার উদ্দেশ্যে জেরুজালেমের কাছাকাছি পৌঁছানোর পর আল্লাহ সুমতাল তাদেরকে জিহাদের আদেশ দিলেন জিহাদের মাধ্যমে এই ভূমিকে মুক্ত করার আদেশ তাদেরকে দেওয়া হল আল্লাহমাদ ওয়াদা দিলেন তিনি তাদেরকে বিজয় দান করবেন মৌসা আলাহ্লাম তিনি আদেশ করলেন জেরুজালেম আক্রমণ করো সেই সময় জেরুজাল শাসন করত আমলেকা নামক এক অত্যাচারী কাফের সম্প্রদায় মৌসাল সালাম মনিসারকে বললেন আল্লাহ তোমাদেরকে এই ভূমির ওয়াদা দিয়েছেন প্রতিশ্রুতি দিচ্ছেন <laughs> <laughs>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 মুস আল ইসাল্লাম তার জাতিকে বললেন হে আমার জাতি প্রবেশ করো এই পবিত্র ভূমিতে উদ খুল আরকা আল্লা কাতাবাহুল যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন আলা এবং দিকে তোমরা ফিরে যে প্রত্যাবর্তন করোনা পালিয়ে যেও না ফাতান তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে হে আমার জাতি এই পবিত্র ভূমিতে তোমরা প্রবেশ করো যা আল্লাহ তোমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন পেথন দিকে ফিরে পলায়ন করোনা প্রত্যাবর্তন করো না অন্যথায় তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে হুমসা আল্লাহাম বললেন ওয়ালা তার তদ্যু প্রত্যাবর্তন করো না ফিরে যেও না যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করা এটি বড় গুনাগুলোর কবিরা গুনাগুলোর কবিরা কথা উল্লেখ করেছেন যার মধ্যে একটি হচ্ছে তারা বলেছেন যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের ফলে একজন মানুষের পূর্বের আমলগুলো নষ্ট হয়ে যেতে পারে এটা এতটাই মারাত্মক একটি গুণাহাম বনিস বলেছেন ওলা তার যুদ্ধক্ষেত্র থেকে পৃষ্ঠ প্রদর্শন করো না পালিয়ে যাওয়া বা তান কালিবুখ তাহলে তোমায় ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া একটি ব্যক্তি বা জাতির জন্য ক্ষতি ছাড়া আর কোনো কিছুই ডেকে আনে না বোন কি করল তারা শুধুমাত্র যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া নয় বরং সরাসরি তারা যুদ্ধে অংশ নিতেই অস্বীকৃতি জানালো তারা বললো আমরা কি হতে যুদ্ধে যাবো না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 যদি তারা সেখান থেকে বের হয়ে যায় তাহলে নিশ্চয়ই আমরা নিশ্চয়ই সেখানে প্রবেশ করবো তারা ভালো করেই জানত যে জাতির মধ্যে শক্তি এবং প্রভাব রয়েছে যারা ক্ষমতাবান কেন তারা নিজেরাই তাদের এই অঞ্চল ছেড়ে চলে যাবে এটা কখনোই সম্ভব নয় কোন জাতি যাদের মধ্যে শক্তি রয়েছে ক্ষমতা রয়েছে তারা কখনই অন্য একটা জাতির জন্য নিজেরা ক্ষমতা ছেড়ে দিয়ে তাদের ভূমি ছেড়ে দিয়ে বলবে না তোমরা এখানে আসা আমরা চলে গেলাম প্রস্তুত যারা পরাজিত যাদের মানসিকতা দাসত্বের বেড়া জালে বন্দী তারা এই ধরনের নৈরশ্যবাদী চিন্তা চেতনাকে পোষণ করে থাকে তারা বিজয় অর্জন করতে চায় বিজয়ের সুফল তারা পেতে চায় কিন্তু এর জন্য যে কষ্ট করা দরকার যে পরিশ্রম করা দরকার সেটা করতে তারা রাজি নয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি পবিত্র ভূমি বাইতুল মগদিস আল আকসা এবং ফিলিস্তিন ইহুদিদের দখলে তারা মুসলিমদের ভূমি অন্যায়ভাবে দখল করে নিজেদের বসতি স্থাপন করেছে এই ভূমিগুলো আমরা আমরা চাই। বিজয় চাই সম্মান ভূমি চাই কিন্তু এর জন্য নই। আমরা কোন ধরনের ত্যাগ স্বীকার করতে চাই না ধন সম্পত্তি সম্পদ খরচ করতে চাই না জীবন দেওয়া দূরে থাকুক আমরা কোনো কষ্ট করতে চাই না কিন্তু কষ্ট ছাড়াই সবকিছু লাভ করতে চাই বনীসরায়েল তারা বলল যদি তারা সেখান থেকে বের হয়ে যায় চলে যায় অবশ্যই আমরা সেখানে প্রবেশ করব পন ইসরায়েলের এই বক্র মানসিকতা অবাধ্যতার বিরুদ্ধে ব্যতিক্রম ছিলেন অল্প কিছু বান্দা। তাদের মধ্যে তখনও কিছু নেকা অবশিষ্ট ছিলেন তারা সামনে আসলেন এবং তারা বললেন আল্লাহ যাদের মধ্যে আল্লাহর খাউফ বা ভয় ছিল আল্লাহকে যারা ভয় করত তাদের মধ্য থেকে দুই ব্যক্তি বের হয়ে আসলেন যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছিলেন নিয়ামত দান করেছিলেন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 আল্লাহ সুহামতাল্লাহ তিনি যখন এই আয়তে সেই দুই ব্যক্তির কথা প্রশংসা ছিলেন আল্লাহ এখানে লক্ষ্য করার মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা জাতি তার শত্রুদেরকে আল্লাহ সুহামতাল্লাহ থেকে বেশি ভয় করতে শুরু করে এই ব্যক্তি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 আক্রমণ করতে পারে মুসলিমদের ক্ষতি করতে পারে কিন্তু এর কোন কিছুই আল্লাহর প্রতি যে ভয় একজন মুমিন বান্দার অন্তরে রয়েছে তাকে ছাপিয়ে যেতে পারে না আল্লাহ কুরআ বলেছেন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 আল ইজ ইবনে আব্দুল সালামের একটি ঘটনা তিনি সেই সময় একজন সাক্ষাৎ লাভ করেছিলেন ইংরেজি বারো শতকে তাতারা মুসলিম দেশগুলো আক্রমণ করেছিল এবং যা কিছু তাদের সামনে দাঁড়া পাচ্ছিল সবকিছু ধ্বংস করে লন্ডভ করে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তৎকালীন খিলাফতের রাজধানী বাগদাদ তারা দখল করে নিয়েছিল এবং সেখানে বিশ লক্ষ মানুষ দুই মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছিল এক ভয়াবহ গণহত্যা তারা সৃষ্টি করেছিল সেখানে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 কোন লাভ নেই এটা আমাদের শেষ কথা এমনকি তাদের অবস্থা এত চরম অবস্থায় পৌঁছাল তারা উদ্ধত্তের সঙ্গে বিয়াদবির সঙ্গে বলল মূসা আলাামকে বললো হে মূসা তুমি যাও তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আমরা এখানেই বসে থাকলাম বনে ইসরায়েল বলছে তুমি যাও এবং তোমার রবকে সাথে নিয়ে যাও তোমরা যুদ্ধ করো আমরা এখানে বসে থাকলাম আমরা আমরা করব না। এখানে বসে থাকব। তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসছ না কেন বনে ইসরায়েলের এই নিষ্ক্রিয়তা অলস বসে থাকার মানসিকতা বর্তমানে মুসলিমদেরকেও গ্রাস করেছে আমাদের উতীত হবে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 সেই ঘটনার পরবর্তী ফলাফল আমাদের সামনে জানা কাজে সেই ঘটনার বিশ্লেষণ করলে সেখান থেকে সুস্পষ্ট লাভ ক্ষতি এটা আমাদের সামনে চলে আসে কাজে যদি আমাদের ইচ্ছা থাকে আমরা পূর্বের ভুল আর করবো না যদি আমরা শিক্ষা গ্রহণে আগ্রহী থাকি যদি আমরা সতর্ক থাকি তাহলে পূর্বের জাতির সেই ভুল করা থেকে আমরা মুক্তি লাভ করতে পারব মনে ইসরায়েল তারা একের পর এক ভুল করে যাচ্ছিল নিজেদের ভুলগুলোকে তারা সুধরে নেয়নি কাজেই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 তারা ছিল নিষ্ঠুর এবং হটকারী স্বভাবের সেই স্বভাব তাদের মধ্যে এখনো পর্যন্ত বিরাজমান। জিয়াদকে প্রত্যাখ্যান করে আল্লাহ এবং আল্লাহ তার রাসুলের দেওয়া পথকে বর্জন করে যে ভুল করেছিল সেই একই ভুল বর্তমানে বর্তমান মুসলিম উম্মাও করছে রাসুল্লাহ তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন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 এই সংবাদ আল্লাহ রাসু আসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাজেই এটাই হচ্ছে বর্তমান মুসলিম জাতির সঙ্গে পূর্বের মুসলিম জাতিগুলোর পার্থক্য আল্লাহর দেওয়া রহমতের কারণে এই উম্মতের উপর আল্লাহ একটি অনুগ্রহ হচ্ছে এটা যে এই উম্মতের মধ্যে একটা দল থাকবে যারা কিয়ামত পর্যন্ত হকের উপরে বিজয়ী থাকবেন কাজেই যদি আমরা আগ্রহী থাকি বর্তমানে হকপন্থী মানুষদেরকে চিনে নেওয়ার জন্য আমাদের উচিত হবে কোরআন এবং হাদিসের দৃষ্টিতে তাদেরকে বিচার বিশ্লেষণ করা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 বিজয় দেওয়া হবে কাজে যাও না কেন তোমরা গিয়ে যুদ্ধ করে বিজয় নিয়ে আসো এই বিষয়টাকে যদি আমরা বিপরীত দিকে পদর পদরযুদ্ধের সময় আল্লাহ রসুলের সাহাবিদের সঙ্গে তুলনা করি রসুল্লাহ সাল্লাহ তিনি জানতেন না তারা একটি যুদ্ধের সম্মুখীন হবেন রসুলাম মদিনা থেকে সাহাবিদ্দীরকে নিয়ে বের হয়েছিলেন আবু সুফিয়ানের কাফিলার গতিরোধ করার জন্য রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি জানতেন এই কাফিলা যদি মক্কায় গিয়ে পৌঁছায় এই অর্থনীতি পুরোটাই বিনিয়োগ করা হবে যুদ্ধের জন্য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 ফের ধ ধ ধ ধ ধ ধ ধ ধ ধ ধস হয়ে তিনি বনী ইস্তা এমন একটা সংকটময় মুহূর্তে বন ইসরা সম্পূর্ণ জাতি তারা বিশ্বাস ঘাতকতা করে বসল নিঃসন্দেহে সাইদ রামসা সালামের জন্য এটা ছিল খুবই কষ্টের একটা মুহূর্ত সেই কঠিন পরিস্থিতিতে তিনি আল্লাহর কাছে দুই হাত তুলে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 অথবা ফেসবুক পেজ ডব ডুড অথবা ইউট্যুব চ্যানেল wwwyoutubecom ডবল মিডিয়া অর্গ